সামনে উপস্থিত আরেকটি মশলা নিয়ে সেটা বা আমাদের দেশে হয় সেটা সংখ্যা নিয়ে কথা বলতে চাই সেটা আছে নফল নামাজের কিছু নামাজে আবার এছাড়া বাকি নকল নামাজ সাধারণত জামাতে পায় না জামাত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক হচ্ছে ফরোজ নামাজের সাথে যে আমাদের মূল আলোচনা আছে সেটা হচ্ছে সুনানের বা যেগুলো রেগুলার নামের সাথে সম্পর্কিত এইগুলা শরীরের মধ্যে আছে কেন সেটা আগেও আমরা ইঙ্গিত করছি সেটা হচ্ছে যে ফরজের মধ্যে কোন ত্রুটি হলে সেগুলোর পরিপূর্ণতার জন্য এই সালাদ বিধান করা হয়েছে যে রীতিপূর্বে বলা হয়েছে হ্যাঁ এখন তিনি বলছেন আমি রসুলের কাছ থেকে শুনেন রাতে আছে সেটা হচ্ছে একই রাখাত আর দুই রাখাত জোহরের পরে দুই রাখাত মাগরিবের পরে আর দুই রাগাত হচ্ছে আসার পরে আর দুইটা কথা হচ্ছে ফজরের আগে বলে যে এই সময়টা ফজরের সময় এটা কিন্তু আমি এই সময় রসুলের রসুলের কাছে আমি যেতাম না কিন্তু এটা খবর পেয়েছি কার কাছ থেকে হ্যাঁ বলে যে আমার বোন হাফসার কাছ থেকে তিনি বলেছিলেন যে যখন সময় হতো এবং ছাড়া দেখতেন হাদিসটি বুখারি মুসলিমের বুখারি হাদিস এগারোশো আশি এবং হ্যাঁ এগারোশো একাশি মুসলিমের হাদিস নম্বর সাতশো উনত্রিশ সুতরাং এই আদেশটা শুদ্ধ তাইলে মূল হচ্ছে দর্শা কিন্তু একজন মুসলমান অবশ্যই তাকে বারো রকাতের প্রতি দৈনন্দিন গুরুত্ব দিতে হবে কারণ হাদিসে এসেছে বলেন মুসলিম फरज छाड़ा तल्ला एक घर तैयारी एक घर तैरिदी देखतेम शरीफ मध्य हादीश आठाश नम्बर हबीबीआल এই যে বারো রেখাত হিসেব কিভাবে চলে গেছে। এর পাশাপাশি জোহর আগে আরো দুই রেখাত মানে আগে চার রেঘাত পড়া হবে ইমাম সেইখানে যে হিসাব দিতে গিয়ে বারো রাখা বলেছেন জোহরের আগে চার রাখাত এবং জোহরের পরে দুই রেখাত এবং দুই রাখাত মাগরিবের পরে এবং দুই রেঘাত এসার পরে এরকম ভাবে দুই রেখাতের আগে कोर आगे चार जगत पड़ा छाटतें ना हादीस मध्य पाई एगारो बिरासी नंबर हादीर मध्य হ্যাঁ দশরাঘাতের নব দেের মধ্যে এসেছে কিন্তু আমরা অন্য হাবিবা দেয় হাদিস অনুযায়ী জানাত্র একটি ঘরে আসা বারো রাঘাতের গুরুত্ব দিব তবে এই যে সুনানির অথবা বারোটাঘাত মোট বলেছিলাম এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ফজলের দুই রাঘাত যা কিছু আছে সবচেয়ে উত্তম এই হাদিসটা আমরা দেখতে পাই মুসলিমের সাতশত পঁচিশ নম্বর হাদিস সুতরাং এই দুই রাকাতকে গুরুত্ব দিব এবং এই দুই রেখাত প্রথম রেখাতের মধ্যে রসুল আকলাম বিশেষভাবে এবং দ্বিতীয় রেখাতের মধ্যে এবং আমরা এই দুই রেখাত দিব বিশেষভাবে এই দুই রেখাত নষ্ট করে দেব না আল্লাহ আমাদেরকে হ্যাঁ সকলের প্রতি গুরুত্ব দেওয়ার তকিক দান করুন